বাংলা মানবতা সমাধান مذعرفت الله ربي حلوة حلوة حلوة حياتي مذعرفت الله ربي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين تولوا قوما غزب الله عليهم ما هم منكم ولا منهم يهلفون على الكذب وهم يعلمون আদাল আজ শা ইহামা কানুয়ামাল আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন মমিনদেরকে সম্মানিত করেন এবং তাদেরকে ভালোবাসেন আর আল্লা ফরব্বুল আলমিন যারা অস্বীকারকারী কাফের মুশ্রিক কপট মুনাফিক আল্লাহ পাক তাদেরকে অপছন্দ করেন তাদের সাথে আল্লাহ ফাকরব্বুল আলমী শত্রুতা রাখেন আর আল্লাহ পাক যেহেতু কাফেরকে ভালোবাসেন না সেই জন্য কোনো মমিনের জন্য বিশ্বাসীর জন্য জায়জ নয় যে তারা বন্ধুত্ব রাখবে আন্তরিকতা রাখবে আল্লা রোহির সাথে শত্রুর সাথে আল্লাহাক রাব্বুল আলমিন সুরায় মোজাদালার আয়াত নম্বর চোদ্দোতে ইরশাদ করছেন এখান থেকে আমাদের তার শুরু হবে আল্লাহ পাক ইরশাদ করছেন আলমতার এল আল্লা তাওয়াল্লা কৌমান হে নাভি তুমি কি দেখনি নি ওই সব লোকদেরকে যারা তাওয়াল্লা কৌমান বন্ধুত্ব স্থাপন করে এমন এক জাতির সাথে গাজিব আল্লাহ আলহ যাদের ওপর আল্লাহ পাক রাগান্বিত হয়েছে। যাদের আল্লাপাকের ক্রোধ হয়েছে গজব হয়েছে এরা কারা ওই সব লোকদেরকে দেখো যারা বন্ধুত্ব স্থাপন করে বন্ধুত্ব স্থাপনকারী হচ্ছে মোনাফেক কপটরা মদিনার মোনাফেক আবদুল্লাবিন ওবাই তাদের নেতা আর তার সাথী সঙ্গীরা এরা বন্ধুত্ব স্থাপন করত ইয়াহুদিদের সাথে যারা মদিনায় বসবাস করতো বানু নাজির এই নাজির গোত্র বানু কায়নুকা কায়নুকা গোত্র আর বানু কোরাইজা এই তিনটি গোত্র ছিল এদের সাথে তাদের বন্ধুত্ব ছিল কারণ আলকুফুর মিল্লা তুম আহেদা কুফুরি শক্তি যদিও দেখতে ভিন্ন ভিন্ন হয় কিন্তু একটি শক্তি এবং তারা একটি শক্তি শুধু ইমানের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে আর বাকি আপোসে তাদের মধ্যে বড়ই বিচ্ছিন্নতা রয়েছে দ্বন্দ্ব রয়েছে আর যাদের আল্লাহ পাকের ক্রোধ হয়েছে গজব হয়েছে তার তাফসির হচ্ছে ইয়াহুদরা আর কেউ কেউ বলছেন জেদা ইহুদ ছাড়াও যারা অন্য অন্য আল্লা রহি রয়েছে কাফের মুশ্রেক বহুত্ববাদী অথবা অন্য কেউ হোক সমস্তকে বোঝানো হয়েছে তাহলে যদিও এই আয়াত নাজল হয়েছে নবী কারিব সাল্লা জামান্নায় বিশেষ একটা ক্ষেত্রে যে এই মদিনার মুনাফিকরা বন্ধুত্ব স্থাপন করত এই সেই জামানার ইহুদের সাথে অথবা মক্কার কাফের মুশ্রিকদের সাথে কিন্তু আয়াতের বিধান কেমন পর্যন্ত অব্যাহত থাকবে সুতরাং কোন মমিন বিশ্বাসী অবিশ্বাসীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না আল্লাপা বলছেন যে মা হমিন কুম ওয়ালামিন হুম যারা বন্ধুত্ব স্থাপন করি কাফেরের সাথে অবিশ্বাসীর সাথে আল্লাহ পর ওখানে যারা অবিশ্বাসী তাদের সাথে মা হমিন কুম তারা তোমাদের দলেরও না মানে তারা মমিনও না সাহবাইকে নামের দলেরও না ওয়ালামিন হুম আর যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে তাদের দলেরও না ওই হালেফোন আল আল আর তারা মিথ্যা শপথ করে থাকে নিজের কথাকে বিশ্বাস করাবার জন্য নিজেকে মমিন আর রসুলের সাথী বলে প্রমাণ করার জন্য মিথ্যা কসম করে থাকে তারা কহম ইয়াল অথচ তারা ভালো করে জানছে যে তারা বিশ্বাস করে না তাদের অন্তর বিশ্বাস নেই জেনে শুনে মিথ্যা কথা বলে মিথ্যা কথা অনেক সময় না জেনে বলা হয় মানে অবাস্তব কথা একটা কথা বলে দিলেন আপনি ভাবছেন যে কথাটা ঠিকই হয় কিন্তু কথাটা আসলে ভুল তাহলে আপনার মিথ্যা বলা উদ্দেশ্য ছিল না সেটা অন্যরকম বিষয় কিন্তু এরা জেনে শুনে মিথ্যা শপথ করত মিথ্যা কথার ওপর ভ্রান্ত বিশ্বাস আসলে অন্তরে বিশ্বাস নেই আর কসম করে বলতো যে হ্যাঁ হিন্না খেলার রসল আল্লাহর শপথ করে বলছি যে আপনি আল্লাহর রসুল আর আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী আল্লাহ বলছেন যে এরা কোনো দলেরই না তার মানে এরা ইয়হুদি মুশ্রিক ওই দলেও না আর মমিনও না কোনো দলে না এরা কি এদের নাম হচ্ছে মুনাফেক যারা বাহ্যিক তো মনে হচ্ছে মুসলিম কিন্তু অন্তরে কুফুরি লুকায়িত আছে সদিদা এদের জন্য অর্থাৎ মুনাফেক কপরদের জন্য কঠোর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ইন্না হা কানুয়ামন কারণ তারা বড়ই জঘন্য কাজ করেছে বড়ই খারাপ আমল করেছে ইত্তা খাজু আইমানহম জুন তারা তাদের শপথকে বর্মরস্বরূপ ধারণ করেছে তারা তাদের কসমকে ঢালস্বরূপ ব্যবহার করে থাকে কসম খেয়ে আত্মরক্ষা করতে চাই কসম করে নেব নবীর সামনে হ্যাঁ মিথ্যাই মিথ্যা কসম করে আমরা বেঁচে যাবো করিনি আর করব না নিয়ত নেই কিন্তু মিছামিছি কিছু অজুহাত পেশ করে দেবে আর কসম করে দিবে। অথবা কোনো অপরাধ করেছে না অপরাধ করে নেবে ফাসাদ সাবিল্লাহ অথবা তারা আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে শুধু যে তারাই অস্বীকারী নয় তারাই যে মোনাফিক তা নয় অন্যদেরও সঠিক পথে চলতে বাধা সৃষ্টি করে থাকে ফালাহম আজাব ও মহিন সুতরাং তাদের জন্য বড়ই অপমানজনক শাস্তি রয়েছে আনুম আল্লাহ এসাইয়া আল্লাহ ফাকর্বুল আলমিনের আজাব থেকে শাস্তি থেকে রক্ষা করতে তাদের ধন সম্পদ তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন কোনো কাজে আসবে না উল্লায়ক আসহাবর এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী আবদুল্লাহ বিন ওবাই মোনাফিকের ছেলে তারও নাম আবদুল্লাচি আরবদের মধ্যে বাপ বেটার নাম একরকম হয় এখনো অনেকই হয় মোহাম্মদ বিন যেটা আমাদের দেশে চলে না তো যাই যাচ্ছে এই আবদুল্লাহ যে মুনাফিকদের নেতা তার ছেলে আবদুল্লা সে ঘাটি মোমিন মুসলিম ছিল এই জন্য দেখো তোমাদের ছেলে কাজ আসবে না ছেলে মহমিন মুসলিম কাজ আসবে না ছেলে বিশ্বাসী আর তুমি অবিশ্বাসী তুমি পাপিস্ট কিন্তু ছেলে তোমার ধার্মিক কাজ আসবে না তখন আল্লাহর সামনে তারা শপথ করবে যেমন তোমাদের সামনে পৃথিবীতে শপথ করেছিল এটা মোনাফিকদের অবস্থা আল্লাহ উল্লেখ করেছেন দুনিয়াতে রসুলের সামনে এসে শপথ করতো মিছামিছি সাহাবাইকে আমাদের সামনে শপথ করে প্রমাণ করতে চাইতো যে আমরা আসলে বিশ্বাসী আমরা মমিন দুনিয়াতে যেহেতু মিথ্যা শপথ করে তাদের ইমান ইসলামকে প্রকাশ করা বা যাতে করে আমাদেরকে ধরে নেওয়া যে আমরা মমিন এটা যেমন প্রমাণ করার চেষ্টা করতো ঠিক তেমনি আখেরাতে আল্লাহাক যখন তাদের হিসাব শুরু করবেন সেখানে আল্লাহর সামনে কসম শুরু করবে যে আল্লাহ তোমার কসম করে বলছি আমরা মুর্শিক ছিলাম না আমরা মমিন ছিলাম আমরা নামাজ বুড়িছি হ্যাঁ আমরা রোজা রেখেছি আমরা করেছি হ্যাঁ নবীর সাথে আমরা গিয়েছি যেখানে যেতে বলেছেন বা যেখানে নিয়ে গেছেন ইত্যাদি আল্লাহ বলে তোমাদের অন্তরিদ কুফুরি লুকাইতে ছিল আমরা মুসলিম সমাজে থেকেছি আমরা নামাজ পড়েছি দুনিয়ার গরজে নামাজ পড়েছি আল্লাহাক বলছেন যে ফায়ফু না লখন সেই মতের দিনে পুনরুত্থান দিবসে আল্লাহর সামনে তারা শপথ করবে কামা ইয়াহি ফোন হে মমিন মুসলিমরা হে সাহাবাই কেন যেমন তোমাদের সামনে দুনিয়াতে মিছামিছি শপথ করতো ও ইয়াহ সাবুন আল্লাহম আর তাদের ধারণা হবে যে এই শপথ করে কোনো একটা কিছু হাসিল করতে পারব এইরকম কসম করলে হয়তো আল্লাহ বিশ্বাস করেই নেবেন আল্লাহ ইন্নাহুল কাজ শুনে রাখো যে এরা বড়ই ইন্হু মহমুল কাজ এরাই হচ্ছে মিথ্যাবাদী ইস্তাহওয়াজ আলিহ শান শয়তান এদের ওপর বিস্তার লাভ করেছে শৈতান এদের ওপর প্রভাব খাটিয়েছে ফান সাহু জিকির আল্লাহ সুতরাং তাদেরকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছে অপসৃত করেছে আল্লাহ ফাঁকের জিকির থেকে আল্লাহ ফাঁকের জিকির কোরআনে করিম কোরআনে করিম থেকে সরিয়ে দিয়েছে রসুল্লাহ সাল্লামের হাদিস তা থেকে সরিয়ে দিয়েছে ইসলামী জীবন তা থেকে সরিয়ে দিয়েছে আল্লাহ পাককে জীবনেও স্মরণ করেন ফরোজিও স্মরণ করেনি সন্নত মুস্তাব স্মরণ করা তো দূরের কথায় উল্লাপাক মুনাফিকদেরকে শৈতানের দল বলছেন আল্লাহ ইনাহিজ বা শৈতান খা সেরুন আর শুনে রাখো যারা শৈতানের দল তারাই হচ্ছে বড় ক্ষতিগ্রস্ত আল্লাহ রাসুল ফিল কাহিল নিঃসন্দেহে যারা আল্লাহর বিরোধিতা করবে এবং তার রাসুল সাল্লাহ বিরোধিতা করবে উলায় গাফিল আজাল্লিন এরাই হবে বেশি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত জালিল মানে লাঞ্ছিত আর আজাল ইসিম তফজিল যার মানে অধিক যারা লাঞ্ছিত সর্বাধিক লাঞ্ছিত তাদের অন্তর্ভুক্ত হবে সবচাইতে বেশি লাঞ্ছিত হবে মুনাফিকরা মুনাফিকদের আলাঞ্চল কপটরা মুশরেক কাফির চাইতে বেশি লাঞ্ছিত হবে ওইসব লোকেরা যারা অন্তরে মুনাফিকে লুকিয়ে রেখেছিল অন্তরে আল্লাপর বিশ্বাসী ছিল না কিন্তু নিজের ইমান ইসলাম প্রকাশ করেছে দুনিয়ার গরজ হাসিল করার জন্য আল্লাপাক এই মর্মে আসফালি মিনান্নার ওয়ালাম তাজেদ আলহামনাসিরা নিঃসন্দেহে মুনাফিক যারা তারা ফিদ্দারকিল আসফালি মিনান্নার জাহান নামের সবচাইতে নিম্ন স্তর অবস্থান করবে মুশিদ কাফেরদের চাইতে নিচু স্থানে আর তাদের চৈত কঠোর শাস্তি হবে মুনাফেক কপরদের উপর ওয়ালাম আলহাম নাসিরা আর তাদের কোনো সাহায্যকারী তুমি পাবে না হে নেবে কোনো সাহায্যকারী তাদের হবে না আল্লাহ পাক তারপরে এরশাদ করেছেন কাতাব আল্লাহ লা আনা রসুলি ইন্ন আজিজ আল্লাহ পাক অবধারিত করে দিয়েছেন লিখে দিয়েছেন আল্লাহ পাকি লিখনছে তকদির আল্লাহ পাক লিখে রেখেছেন এটা আল্লাহ পাকের এটা হচ্ছে নীতিমালা যাতে কোনো রকমের রদ হবে না আগলে বান্না আনা ও রসুলি এই বিষয়টি লিখা রয়েছে অবশ্যই অবশ্যই আমি এবং আমার রসুলগণ বিজয়ী হবে নিঃসন্দেহ বিজয় লা আগলে বান্না আল্লাহ তাগিদের সাথে বলছেন অবশ্যই অবশ্যই আমি এবং আমার রসুলগণ যত যুগ যুগে আমি আর রসুলগণ আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়েছেন তারা সকলেই বিজয় হবেন আল্লাহ বিজয় হবেন মানে আল্লাহ ফাক রব্বুল আলমিন জালেমকে পরাস্ত করবেন লাঞ্ছিত অবদস্ত করবেন আর আল্লাহ আল্লাফাক রসুলগণ বিজয়ী হবেন ইন আল্লাহ কাবিউন আজিজ নিশ্চয়ই আল্লাহ ফাকর রব্বুল আলমিন বড় শক্তিমান মহাপরাক্রান্ত আল্লাহ ফাকর রব্বুল আলমিন বলছেন যে আমার রসুলগণ বিজয়ী হবেন আমি বিজয়ী হব আর আমার রসুলগণ বিজয়ী হবেন কিন্তু এই বিজয়ের জন্য কর্মের প্রয়োজন রয়েছে আল্লাহ ফাঁকের রব আিন যদি বিজয় ধরে না হয় আয়াতের অর্থ তাহলে দুনিয়ার বিজয়ের জন্য উপায় উপকরণ রয়েছে বিজায়ের সেগুলির অবশ্যই প্রয়োজন হবে সেগুলি ছাড়া হবে না আর তা হচ্ছে কর্ম করা কর্ম করার পরে পরিণাম রেজাল্ট আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে শুধু দুনিয়ার যেসব উপায় উপকরণ আছে এগুলোর উপর নির্ভরশীল হইলে হবে না মমিনরা কখনো দুনিয়ার উপায় উপকরণ দিয়ে বিজয় লাভ করেননি বরং সময় আল্লাহ ফাকরবুল আলমের সাহায্য নেমে এসেছে তাদের সংখ্যা সবসময় সংখ্যার দিক থেকে তারা কম হয়েছে তুলনামূলক কাফের আল্লাহর শত্রুদের তুলনায় আর শক্তি ক্ষমতার দিক থেকেও তারা তাদের তুলনায় দুর্বল থেকেছেন যেমন বদরের অবস্থা ওহদের অবস্থা এইভাবে নিকিম সাল্লা আলি সাল্লামের সময় এই যতগুলি ঘটনা ঘটেছে জেহাদ হিসাবের সবগুলি বাস্তব প্রমাণ করে যে আল্লাহফাক সাহায্য করবেন আল্লাহকে রসুলগণকে আগেও সাহায্য করেছেন এখনো করবেন কিন্তু তার জন্য কর্মের প্রয়োজন রয়েছে রসল আল্লাহ সাল্লাহ মসজিদে নবীতে বসে শুধু জি কি করবেন তসবি করবেন নামাজ পড়বেন আর সাহাবাইকে আবারও এবাদবন্দি করে দুয়াই মত্ত হয়ে যাবেন আর আল্লাহ ফাক আকাশ থেকে সাহায্য নামিয়ে দেবেন এটা তো আল্লাহ ইচ্ছা করলে করতে পারতেন কিন্তু আল্লাহ করেননি কখনো করেন না এই দুনিয়ার যে কর্মগুলির প্রয়োজন রয়েছে কর্ম করতে হবে যার কাছে যতটা আছে আর তার চাইতে বড় কর্ম হচ্ছে ইমান এবং আমলের কর্ম ইমান মজবুত হইতে হবে এবং সৎকর্মশীল হতে হবে তাহলে আল্লাহ ফকরবুল আলমিনের সাহায্য নেমে আসবে লাগলে বান্না আনা ওর অবশ্যই অবশ্যই আমি বিজয়ী হব আর আমার রসুল কোনো বিজয়ী হবেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিলের দিকে ফিরে আসছি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 शुक्रवार थे सम्प्रचार सकाल साढ़े अब इबने अब्बास रसुल्लाह सल्लाह स्वास्थ्य और अवसर এই দুটি অনুগ্রহের ব্যাপারে অধিকাংশ মানুষ অবহালা করে সহি বুখারী সপ্তম খন্ড মন golongan অধ্যায় হাদিস সংখ্যা 4412 আল্লাহ নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানানত করেছেন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 ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আল্লাহ ফখরুল আলমিন আয়ত নম্বর বিশেষ করেছেন আল্লাহ পাখের স্বাদ করেছে নিঃসন্দেহে যেসব লোকেরা আল্লাহর বিরুদ্ধাচরণ করে ও রাসুল আর তাঁর রাসুলের বিরুদ্ধাচরণ করে উলায় কফিল আজাল্লিন এরা সবচেয়েতে বেশি লাঞ্ছিত হবে বা সবচেয়েতে বেশি যারা লাঞ্ছিত তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ পাখ রব্বুল আলমিনের তাহলে বিরোধিতা করা মানে কোরআনে কেরিমের বিরোধিতা করা রাসুলের হাদিসের বিরোধিতা করা আল্লাহ পাখের আদেশ নিষেধের বিরোধিতা করা আল্লাহ পাখের বিরোধিতা করা আর তৌহিদের জায়গায় সিরকে লিপ্ত হওয়া রসুলের বিরোধিতা করা সৈন্যতের জায়গায় বিদাতে লিপ্ত হওয়া এইভাবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ হচ্ছে ফরোজ অজেবে ঘাটতি করা আজকাল অধিকাংশ মুসলিম নামাজ পড়ে কিন্তু কেউ ঈদ পড়া মুসলিম কেউ জুমা পড়া মুসলিম কেউ হচ্ছে দুই অক্ত তিন অক্ত খেয়ালখুশি যখন যেমনটা পারলো পড়ে নেওয়া মুসলিম আর এদের চাইতে আর একটু যারা নিজেকে খুব ভালো মনে করে তারা চার অক্ত পড়া মুসলিম হজর বাদ দিয়ে হ্যাঁ তো সবগুলি আল্লাহ পাখের বিরুদ্ধাচরণকারী আল্লাহ পাখের নাফারমান যারা আল্লাহ পাখের বিরোধিতা করবে রসুল সাল্লাহিসামের বিরোধিতা করবে রসুল্লাহ সাল্লাহিসাল্লাম মের আজ থেকে আল্লাহর কাছ থেকে পাঁচোক্ত নামাজ নিয়ে এসছেন পাঁচ পুরা করলে আর পঞ্চাশের নেকি দেবেন আর আপনি চার পড়বেন আর মনে করছেন চার যখন পুরা করছি তাহলে পাশ হয়ে যাব না পাশ হওয়ার জন্য ৩৩ পাওয়ার জন্য পাঁচ পড়া লাগবে হ্যাঁ যদি বলেন যে না আমি এর চাইতে ভালো আমার ফলাফল করব তখন আপনাকে এই ফরজ নামাজের সাথে শূন্যত রাতে বাগুলি পড়তে হবে ভেতর পড়তে হবে তাহযুদ পড়বেন সলাতদ্দোহা পড়বেন আরও অন্য অন্য যতগুলি নফল কাজ হইতে পারে সবগুলো করবেন এই রকমই জাকাতের ক্ষেত্রে কম পক্ষে ফরজ জাকাত আদি করে কম পক্ষে ফরজ সে আম রোজা রাখতে হবে তা হলেই কমপক্ষে তেত্রিশ বা চল্লিশটা মার্ক পাবেন পাশ করার জন্য যা দিয়ে দুনিয়াতে পাশ করেছিলেন তো এইরকম যেন বিরুদ্ধাচরণ না হয় এইরকম যারা গুনহার কাজে লিপ্ত হয় তার আল্লাহ পাকে বিরুদ্ধাচরণ করে এই দিকে নামাজও পড়ে পাচক তো আর এইদিকে সুদ খায় ঘুস খোর আল্লাপাকে বিরুদ্ধাচরণ করে নামাজ পড়ে কিন্তু যখন আল্লাহাকে বিধি বিধানের বাস্তবায়নের কথা আসে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে তখন এড়িয়ে যায় তখন তাদের চিন্তাধারা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার চিন্তাধারা না না দিন ধর্ম হচ্ছে মসজিদে শুধু তো তারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করলো কেউ আংশিক বিরুদ্ধাচরণ করে কেউ পুরোপুরি বিরুদ্ধাচরণ করে কেউ অনেকটা বিরুদ্ধাচরণ করে কেউ কম বিরুদ্ধাচরণ করে কম পক্ষে যারা ফরজ আছে বাধাই করবে না তাতে কিছু ঘাটতি করবে আর যারা হারাম কবিরা থেকে বাঁচবে না তারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অবদস্ত করবে না কথা আল্লাহলা আগলে বান্না আনা ও রসুলি আল্লাহ পাক লিখে দিয়েছেন আল্লাহ পাকের এই চূড়ান্ত সিদ্ধান্ত যে অবশ্যই অবশ্য আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব ইন আল্লাহ কবিউন আজিজ আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশক্তিমান এবং তিনি আল্লাহ আল্লাহাক যে বিজয় দান করবেন তার জন্য মমিনদেরকে কর্ম করতে বলেছেন ইনতানসুর্লাহান সুরকুম আল্লাহর যদি সাহায্য তোমরা করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবে আল্লাহর সাহায্য করা মানে আল্লাহর দিনের কাজ করা আল্লাহর দিন সত্যিকার অর্থে আপনি অন্তর থেকে বিশ্বাস করবেন সেই অনুযায়ী আপনার আমল কর্ম হবে সৎকর্মশীল হবেন আর তার দিকে দাওয়াত দিবেন। দিনকে মজবুত করার জন্য দিনকে আল্লাহর বান্দাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট হবেন আপনি মানব জাতির হিতাকাঙ্ক্ষী হবেন যে আমিও জান্নাতের পথে রয়েছি জান্নাতের পথে সকলকে নিয়ে যাব। তাহলে আল্লাহ পাক দিনকে বিজয় দান করবেন আর দিনের অনুসারীদেরকে রসুলগণকে আর রসুলদের অনুসারীদেরকে বিজয়ী দান করবেন আল্লাহ পাক তারপরে এর সাদ করছেন আখের তুমি এমন কোনো জাতি পাবে না হে নবী যেই জাতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরকালে বিশ্বাস রাখে আর আল্লাহ পরকালে বিশ্বাস রাখা সত্ত্বে ইউ নামান হাত দাল্লাহ রসুল তারপরে আবার ভালবাসা স্থাপন করে ওইসব লোকদের সাথে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে আর তার রসুলের বিরুদ্ধাচরণ করে আল্লাহ রসুলের নাফরমন্দের সাথে বন্ধুত্ব আল্লাহর নেকবন্ধদের সাথে কোন আদান প্রদান নেই কোনো ভালোবাসা নেই কিন্তু ভালোবাসা কার সাথে যার সাথে পয়সার স্বার্থ আছে যার সাথে নেতৃত্বের স্বার্থ আছে যার সাথে দুনিয়ার স্বার্থ আছে জড়িত অথবা অন্তর থেকে ভালোবাসেন কারণ তাদের পদ্ধতিকে আপনি ভালোবাসেন আর কোনো পার্থক্য মনে করেন না যে আল্লাহর দেওয়া দিন ইসলাম আর মানুষের তৈরি করা দুটোতে আপনার কাছে কোনো পার্থক্য নেই আল্লাহর আসমানি বিধান আর মানুচিত বিধানে কোনো পার্থক্য নেই সুতরাং তাদের সাথে আপনি ভালোবাসা স্থাপন করছেন এই রকম যদি অবস্থা হয় তাহলে ও আল্লা পরকালে ইমানদার হইতেই পারে না এমন কোন মমিন পাবে না যার আল্লা পরকালে বিশ্বাসী আবার আল্লাহর এবং রসুলের না সাথে বন্ধুত্ব স্থাপন করে হতেই পারে না তাদের সম্পর্ক আল্লাহ পাকের সাথে সুতরাং আল্লাহর সাথে যার সম্পর্ক আছে তার সাথে তার সম্পর্ক মজবুত যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি তার সাথে সম্পর্ক ওলাও কেন আবাহ যদিও তাদের বাপদাদা হোক না কেন আও আব তাদের ছেলে সন্তান সন্ততিরা হোক না কেন আউ ইয়ানহম অথবা তাদের ভাই বোনেরা হোক না কেন আও আশিরা তাহম তাদের বংশের লোক হোক না কেন নিজের গোত্রের লোক আত্মীয়তা রয়েছে তারপরেও আল্লাহর শত্রু আমার শত্রু আল্লাহর দিনের শত্রু আমার শত্রু আল্লাহর বন্ধু আমার বন্ধু কোনো আত্মীয়তা নেই ভাষাও বুঝি না তার দেখিও কখনো কিন্তু আল্লাহ পাকের বন্ধু আল্লাহ বান্ধব আমার বন্ধু সে আল্লাহকে ভালোবাসা সেজন্য তাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসা করা আল্লাহরুল ইমান এইসব লোকেরাই তো ওই লোক যাদের অন্তরে আল্লাহ পাক ইমানকে বিধিবদ্ধ করে দিয়েছে ইমানকে তাদের অন্তরে শক্তিশালী করে দিয়েছেন ওয়াইয়াদ আহমে রু হমিন এবং তাদেরকে আল্লাহ পাক শক্তি যোগান দিয়েছেন বে রুহি মিনহ তার পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ দ্বারা আল্লাফাক দলিল প্রমাণ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন ওয়ুদ খেলোহম জান্নাতজিরি মিন তাহাদ আনহার এদেরকে শক্তিশালী করেছেন যারা মমিন সত্যিকার অর্থে আর আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য সম্পর্ক ছেদ করে তাদেরকে আল্লাফাক ক্যামতের দিনে তার স্পেশাল ছায়া অথবা আরসের ছায়া আল্লাহাক রব্বুল আলমিন দেবেন যেমন বলেছেন রাজ তাহাব বাফুল্লাহ ইস্তামা আলহ তা আলহ আল্লাহর জন্য বিচ্ছিন্নতা আর আল্লাহর জন্যই সম্পর্কে স্থাপন করে আর তাদেরকে আল্লাহ পাক শক্তিশালী করবেন তার পক্ষ থেকে দলিল প্রমাণ কোরআন বাহাদিসের প্রমাণ রয়েছে নূর রয়েছে ইমানি নূর রয়েছে এই দিয়ে শক্তিশালী করবেন আল্লাহ পাক রব্বুল আলমীর সাহায্য করে আল্লাহাক শক্তিশালী করবেন তাহলে বের রহিম এখানে আত্মা নাই রোহ হয় দলিল প্রমাণ আর রোহ মানে হইতে পারে যে সাহায্য আল্লাহ পাকের সাহায্য দিয়ে তাদের শক্তিশালী করবেন ওয়ুদ খেল হোম জান্নাত ইন তাজির ইমিন এবং তাদেরকে এমন জান্নাত গুলিতে প্রবিষ্ট করবেন দাখিল করবেন যার নিচে দিয়ে বহু নহর প্রবাহিত থাকবে কালে দিনা ফিহা সেখানে তারা চিরকাল বসবাস করবে রদি আল্লাহ আনহোম আল্লাহ পাক তাদের ওপর সন্তুষ্ট হয়ে যাবেন বরাজু আনহ তারাও আল্লাহ পাকের ওপর রাজি হয়ে যাবে আর উলায় কাহিজব্লাহ এরাই হচ্ছে আল্লাহ পাকের দল আল্লাহ ইনাহিজব্লাহমুল মুফল শুনে রাখো যে আল্লাহ পাকের দলই সফলতা লাভ করবে আল্লাহ পাকের দলই সাফল্যমণ্ডিত হবে যে জন্ম দিয়েছে তাকে মা বলতে বলা হয়েছে স্ত্রীদের মাকে মা বলে এটা বলা যাবে কিনা স্ত্রীর মাকে মা বলা অথবা কোন বৃদ্ধা মহিলাকে বা রকম ডাকে আপনি শ্রদ্ধা করেন মা বলা অথবা বাপ বলা যদি শ্রদ্ধার জন্য হয় তাহলে জায়জ রয়েছে আদবের জন্য কোনো আলেমকে ভালো আলেম জ্ঞানীকে বাপ বলা হ্যাঁ এই মিল্লা বি কমিবর আহিম আল্লাহ পাক বলেছেন বলা যেতে পারে কিন্তু আপনার বাপ মাকে অস্পষ্ট করে দিয়ে না বাপ মা যেহেতু গরিব দরিদ্র মানুষ বা সমাজে একবার নিচু সেরিন মানুষ সারা আপনি বড় শিক্ষিত হয়ে গেছেন এখন লজ্জা বোধ হয় যে আমি চাষির ছেলে অথচ এত বড় মন্ত্রী মিস্টার হয়ে গেছি অফিসার হয়ে গেছি তখন কোন একটা বড় বাপ ধরলেন হ্যাঁ শিক্ষিতা মহিলাকে মা করলেন এটা হারাম এর উপরে লানত অভিশাপের চাহা দিয়েছে আর এমনি শ্রদ্ধা সম্মানের জন্য কাউকে মা বলা কাউকে বাপ বলা অথবা আদরের জন্য ছেলে মেয়েদেরকে আজকাল বাংলা ভাষাই খুব চলছে হাম্মু আব্বু বলা ছেলে মেয়েদেরকে যাইজ রয়েছে আসসালামাইকুম সালাম দুই দল আর দুই দলকে তিন দল করতে পারেন কুমিন আর কাফের আর মমিন আবার দুই শ্রেণীর যারা জান্নাতি মমিন তারা দুই শ্রেণীর এক হচ্ছে যারা দুনিয়াতে আমলের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে অগ্রগামী আর এক দল হচ্ছে যে কাজ চালক কোনোরকম পাশ করা মমিন হ্যাঁ তো এই দুই দলে ডান হাতে আমল না পাবে এরা জান্নাতে যাবে ইমান এবং নেক আমলের ভিত্তিতেই আল্লাহর দিন পালন করার ভিত্তিতে আর না পালন করার ভিত্তিতে ভাগ হবে আর যারা আল্লাহর দিন পালন করেনি আল্লাহর দিনের খেদমত করেনি আল্লাহর দিন আয়ের মোতাবেক জীবনযাপন করেনি তারা হবে হ্যাঁ বাম হাতে আমল না প্রাপ্ত লোক তারা ওই দল হবে জি আল্লাহ সব কোরআনে বলেছেন জি এখানে সময় শেষ হয়েছে আল্লাহাক আমাদের ভুলভ্রান্তি মাফ করে দেন আল্লাহাক আমাদেরকে সৎকর্মশীল হর তৌফিক দান করেন আল্লাহ আকজন আমাদের জন্নতুল ফিরুদ্দস দান করেন ওসল আলাহ নবীনা মোহাম্মদ আলা আলী ওসাহী আজমাই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 সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসাল্লামের শিক্ষাসমূহ কি धाराकूह नबी साल चल्लिस हादिस आज रत साढ़े दस टेब सम्प्रचार सकाल नीच टी